সত্যের বিজয় তো একদিন আসবি সত্যের বিজয় তো একদিন আসবে রক্তের নদী পেরিয়ে কালেমার পতাকা উড়বে রক্তের নদী পেরিয়ে কালেমার পতাকা উড়বে সত্যের বিজয় তো একদিন আসবে রক্তের নদী পেরিয়ে কালেমার পতাকা উড়বে ওহির বিধানের আলো ছোড়িয়ে সহি হাদিসের বাণী শুনিয়ে অহির বিধানের আলো ছড়িয়ে সহিণী শুনিয়ে শির কবে দাঁতের আখড়া ভাঙবেই সত্যের বিজয়ী তো একদিন আসিবে সত্যের বিজয় তো একদিন আসিবে রক্তের নদী পেরিয়ে কালে পতাকা উড়বে রক্তের নদী পেরিয়ে কালে পতাকা উড়বে সত্যের বিজয় তো একদিন আসবি শাশ্বত হীর জ্ঞান আমাদের সম্বল শুননার অনুসরণে দৃঢ় আমাদের মনোবল শাশ্বত হিরে জ্ঞান আমাদের সম্বল শুননার অনুসরণে দৃঢ় আমাদের মনোবল জানি না মরা কবু পিছু হটতে সম্মুখ সমরে তাগুতের সাথে লড়তে জানি না মোরা কবু পিচু হটতে সম্মুখ সমরে তাগুতের সাথে লড়তে মুজাহিদের ত্যাগে সত্যের পতাকা উড়বেই উড়বেই সত্যের বিজয় তো একদিন আসবে সত্যের বিজয়ী তো একদিন আসবি রক্তের নদী পেরিয়ে কালে পতাকা উড়বে রক্তের নদী পেরিয়ে কালেমার মার পতাকা উড়বে সত্যের বিজয়ী তো একদিন আসবি যত অপবাদ আর জুলুম করুক বাতিল বিচলিত নয় তাতে মুমিনের দিল যত অপবাত জুলুম করুক বাতিল বিচলিত নয় তাতে মমিনের দিল যত অপবাত জুলুম করুক বাতিল বিচলিত নয় তাতে মমিনের দিল মোরা আল্লাহর নির্ভিক সৈনিক বাতিলের সাথে লড়বই দৈনিক মোরা আল্লাহর নির্ভিক সৈনিক বাতিলের সাথে মুক্তির পথ ধরে বিজয় সত্যের বিজয়ী তো একদিন আসবে রক্তের নদী পেরিয়ে কালেমার পতাকা উড়বে রক্তের নদী পেরিয়ে কালে পতাকা উড়বে সহি হাদিসের বাণী শুনিয়ে শির কবে দাঁতের তমসা ঘুচবে ঘুচবেই সত্যের বিজয় তো একদিন আসবে সোত্যের বিজয়ী তোকে দিন আসবে রক্তের নদী পেরিয়ে কা মারে পতাউবী রক্তের নদী পেরিয়ে কা মারে পতাউবী সের বিজয়ী তোকে একদিন আশব সের বিজয়ী তো একদিন আশ্ব সর বিজয়ী তো একদিন আসবে